আমি হুজুর কে হুজুরের নির্ধারিত আলোচ্য বিষয়ে আলোকে তফসিল পেশ করার জন্য ইসলামিক জনকল্যাণ পরিষদ বৃহত্তর পক্ষ থেকে শুরু নিয়ে অনুরোধ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي أرسم إلينا رسولا عربيا رشيدا هاشيا مكيا مدنيا صادقا مسدوقا طيبا طاهرا آملا عميلا علما نبيا أرسله الله تعالى بالحق بشيرا ونزيرا وداعيا إلى الله بإذنه وسعاتا مميرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 وَلَقَدْ صَلَّى عَلَا وَإِيَّاكُمْ بِالآيَاتِ وَذِكْرِ الْعَظِيمِ الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইসলামী জনকল্যাণ পরিষদ বৃহত্তর ফটিক ছড়ি চট্টগ্রাম কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী তফসিলের প্রথম দিনের শেষ অধিবেশনে উপস্থিত এবং সর্বস্তরে তো হিরিজ এখন পবিত্র রবিউল আওান মাস্টের বসু যে মাসে আমাদের নবী এই দুনিয়ার মাঝে এসেছিলেন আমাদের নবী কোন মাসে এসেছিলেন এমন এক মাস যেই মাসে সালওয়ারে কায়াতাম এই ধরিতিতে আগমন করেছিলেন রবিউল আহ্বান সেই মাস যেই মাসে আল্লাহ সমস্ত দুনিয়া সমস্ত সৃষ্টি জগতের হৃদায়তের কিতাব পবিত্র কোরআনের নভীল শুরু করেছেন এই সেই রবিউল আহ্বান মাস যেই মাসে হিজরাত সেই মাসের নাম রবিউল আউ মাস এই সেই রবিউল আউ রবিউল আউয়ালাসই আমাদের নবী নবী রসুল তার দুনিয়া ছেড়ে আল্লাহরুল আলমিনের সান্নিধ্যে গিয়েছেন মাস্টার নাম রবিউল এই রবিউল আউ্য়াল আরে আমাদের নবী যেই মাসে এসেছেন সেটা তো শ্রেষ্ঠ হবেই শুধু তাই নয় আমাদের নবী যেই সময়ে এসেছেন সেই সময়টা সময় সমূহের মাঝে শ্রেষ্ঠ সময় नबी जी जन्मेन जबी जर रेखे समस्त जबी घर छस्त घर चे श्रेष्ठ नबी जेखने गए जैगा दुनिया सब जैगारे श्रेष्ठ नबीजे मस्जिद बनिए मस्जिद टाइम দুনিয়ার সমস্ত মসজিদ থেকে উত্তম দিয়েছেন সেই জামাটা সমস্ত নবী যেই কথা বলেছেন সেই কথাগুলো দুনিয়ার সমস্ত কথার চেয়ে শ্রেষ্ঠ নবী যেই পাথরে রেখেছেন সেই পাথরটাও দুনিয়ার সমস্ত পাথরের চেয়ে নদী ঘরে ঘুমিয়েছেন আবু বকর এসেছেন সদাকাতের ডিগ্রি পেয়েছেন উমর এসেছেন আদালতের ডিগ্রী পেয়েছেন হজরতে ওসমান এসেছেন তিনি সাহাযির ডিগ্রি পেয়েছেন হজরতে আলী এসেছেন সুজাতের ডিগ্রি সান্নিধ্যে এসে সমস্ত সাহাবায় কেরাম সমস্ত মখলুকাতের মাঝে নবীদের পরে শ্রেষ্ঠতম জায়গায় উন্নীত হয়েছেন আমাদের নদী যে জামা গায়ে দিয়েছেন সেটাও শ্রেষ্ঠ নাম কি মুহাম্মদ মানে প্রশংসিত মোহাম্মদ মানে কি পশা জিনিসের প্রশংসা করে খারাপ জিনিসের প্রশংসা করে নাম কি আমরা মানুষকে দেখি বলি না এই লোকটার নাকটা খুব সুন্দর বলি না মানে নাকটা প্রশংসিত নাকটা কি তো মা না তিনি তো কোরআন পড়েননি তিনি নবীকে নবী হিসেবে দেখেন নাই কিন্তু সন্তানের নাম মোহাম্মদ কেন রাখলেন কারণ কোরানে আল্লাহ নবীকে মোহাম্মদ রসমুল্লাহ বলেছেন কিন্তু মা আমেনা তো কোরআন পড়েন তারপরে নাম মুহাম্মদ মুহাম্মদ অর্থ প্রশংসিত উত্তম উৎকৃষ্ট মা আমেনা সন্তানকে যখন কোলে নিয়েছেন কোলে নিয়ে সন্তানের চেহারার দিকে তাকে দেখলেন আরে আমার সন্তানের নাকটা প্রশংসা मुहम्मद तक देखें हमारे सतान चोकता मुहम्मद हमारे सतान काना मुहम्मद हमारे सन्तान माथा का मुहम्मद हमारे सन्तान ब्रुटा मुहम्मद गाल मुहम्मद हमारे सतान पुतनी मुहम्मद हमारे सतान हाथ मुहम्मद हमारे आंगुलटा मुहम्मद हमारे सतान पाटा मुहम्मद हमारे हाटू का मुहम्मद पीठान पूरा बड़ी तक नबीर बड़ी नबीर नाम बोलते कष्ट नबीर पूरा जिंदगी नाम की घर फैल नबीर नाम की নবীর নাম বলতে এত কষ্ট হচ্ছে নবীর নাম কি আমাদের নবীর চেহারা বলেন না পোষা শৈশব বৃদ্ধকাল নবীর টুপি ইমান না নবীর টুপি নবীর পাগড়ি আরে বলেন না নবীর পাগড়ি নবীর চেহারা রবীর পোশাক তো অবশ্যই না রবির পোশাক আরে বল না রবির পোশাক দুর্বল পোশাক নবীর পারিবারিক জিন্দিগি ধ বাজারের আরে নবীর আমি পবিত্র কালা মন্দার সুরায় আহজাদের পঁয়তাল্লিশ নম্বর আয়াত করেছি বলতেছে হে নবী আমি আপনাকে সাক্ষী বানিয়েছি কি বানিয়েছেন আল্লাহ নবীকে কি বানিয়েছে সাক্ষী আল্লাহ বানিয়েছেন মানে আল্লাহ কিসের সাক্ষী বানিয়েছেন মানে আল্লাহ একজন সাক্ষী আমাদের নবী আল্লাহ সুখের মালিক আল্লাহ তালা সাক্ষী আমাদের নবী দুঃখের মালিক আল্লাহ তালা সাক্ষী আমাদের নবী জান্নাতের মালিক একমাত্র আল্লাহ রব আন সাক্ষী আমাদের নবী জাহান নামের মালিক আল্লাহ সাক্ষী আমাদের নবী সেজদা পাবার যোগ্য একমাত্র আল্লাহ রব্বুর আলমী সাক্ষী আমাদের নবী আলমের আর রব আল্লাহ সাক্ষী আমাদের নবী আলমের রব রাহ সাক্ষী আমাদের নবী আলমের জবাদ মালিক আল্লাহ সাক্ষী আমাদের নবী আলমের দুনিয়ার রব আল্লাহ সাক্ষী আমাদের নবী আলমের মালাইকার রব আল্লাহ সাক্ষী আমাদের নবী সমস্ত সৃষ্টিকোণের রব একমাত্র আল্লাহ সাক্ষী আমাদের নবী সাক্ষী কেউ সাক্ষী দিচ্ছেন কি দাম নেই অল্পে ইউসুফ আলী বিস্তাল সালাম বলেছেন আল্লাহ এক সাক্ষী দিচ্ছেন কিদান নেই বুঝলেন সাক্ষী দুই প্রকার সাক্ষী এক প্রকার সাক্ষী হল চাক্ষুর সাক্ষী আর এক প্রকার সাক্ষী হল আলামতের সাক্ষী সাক্ষী যেমন আল্লাহ না করুন আপনাদের ফটির ছড়ি একটা দুর্ঘটনা যখন খুনের সংবাদ আসবে ফটির ছুরি থানা থেকে পুলিশ আসবে আসার পরে পুলিশ রিপোর্ট করবে ময়না তদন্ত হবে সেই রিপোর্ট আদালতে পেশ করা হবে তখন পুলিশ সাক্ষী দেবে আমি সেখানে গিয়েছিলাম গিয়ে দেখেছি লাভ করে গেছে সেখানে ছুট পেয়েছি এই পুলিশ সাক্ষী কিন্তু চাক্ষুষ না আলামতের কিসের ময়না তদন্তের রিপোর্ট আদালতে পেশ করা হবে সেই ডাক্তারের সাক্ষীটা চাক্ষুষ না আলামতের উপস্থিত করা হবে যারা বলবে যারা নিজের স্বচক্ষে দেখেছে তারা চাক্ষুষ সাক্ষী কি সাক্ষী বলেন তো আদালতে কোন সাক্ষী সবচেয়ে জ্ঞানটেড আদামতের না চাক্ষুষ আরে ভাই বলেন না কি সাক্ষী কোন সাল সালাম পর্যন্ত সবাই আল্লাহর সাক্ষী ছিলেন তার সাক্ষী ছিলেন কিন্তু কোন নবীকে আল্লাহ বলেন আমার সাক্ষী অন্য নবীদের সাক্ষীর ডিগ্রি দেন নেই অন্য নবীদের সাক্ষীর পদবি দেন নাই আমাদের নবীকে কেন দিয়েছেন কারণ হলো অন্য নবীরা আদম আলী সালাম। আল্লাহরিয়াতে সাক্ষী দিয়েছেন তবে আল্লাহর আলামত দেখে তিনি আল্লাহর আলামত দেখেছেন আল্লাহর সাক্ষী দিয়েছেন হজরতে ইউনুত আলী সালাতাম মাসের পেটে ঢুকেছেন আল্লাহর আলামত দেখেছেন তিনি সাক্ষী দিয়েছেন হজরতে ইব্রাহিম সালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছেন আল্লাহর আরামত দেখেছেন সাক্ষী দিয়েছেন ইসমালাম নিচে পড়েছেন আল্লাহর আলাম দেখেছেন সাক্ষী দিয়েছেন সাক্ষী দিয়েছেন অর্থাৎ পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর আলম क्षी अल्लाह नबीर घरे जिब्राइल पाठाल जिब्राइल इसे बोलें हे नबी आल्ला दाव दिए एम जगह जगह जी हज আমাদের নদীকে মক্কা থেকে উমির ঘর থেকে বাইতুল্লাহ আল্লাহ নিয়েছেন বাইতুল্লাহ থেকে মদিনা নিয়েছেন মদিনা থেকে মাদায়ম নিয়েছেন মাদায়ম থেকে নিয়েছেন চতুর্থ আসান থেকে পঞ্চম আকাশে নিয়েছেন পঞ্চম আকাশ থেকে ষষ্ঠ আকাশে নিয়েছেন ষষ্ঠ আকাশ থেকে জিঙ্গে ওই আরো আল্লাহ মুহাম্মদুল রসুল্লাহকে নিয়েছেন देखेर उल्लाकी नबीरा दीजा नबी के डिग्री दिए इम सल्लादी मुहम्मद तुम्हें सक्षी কারণ পাখি রবীন্দ্রাম কিসের সাক্ষী বলেন না কিসের সাক্ষী আর আমাদের কিসের সাক্ষী সাক্ষী একই আছে তো কিসের সাক্ষী আমরা জানি আমরা জানি আদালতে যখন চাক্ষুষ সাক্ষী পেশ করা হবে তখন কাদী সাহেব সেই সাক্ষীর ব্যাপারে রাস্তা করে কি করে না জিজ্ঞাসা করে সাক্ষী লোকটা ভালো কিনা তার আখলা কেমন তার চরিত্র কেমন তার বংশ কেমন সে কোথায় জন্ম নিয়েছে তার সে কার সাথে ঘুরে কার সাথে চলে জিজ্ঞাসা করে কি করে না আরে ভাই করে কি করে না আল্লাহরবুল নবীকে তার সাক্ষী বানিয়েছেন পাতায় তার নবীর চরিত্রকে তার নবীর স্বভাবকে তার নবীর শৈশবকে তার নবীর কৈশোর কে তার নবীর যৌবনকে পাতায় পাতায় বলে দিয়েছেন এমন এক কিতাবে বলেছেন যেই কিতাব তার কোরআনকে বলেন হে কোরআন কোন ভাষায় নাজিল হয়েছ কোরআন বলে আরবি আমি আরবি ভাষায় নাজিল হয়েছি কোরআনকে বলেন হে কোরআন কোরআনকে বলেন আপনি কোন সময়ে হে কোরআন তুমি কোন সময়ে নাজিল হয়েছ কোরআন বলে এই লাইক আমি লাইলা তুর কচরে নাজিল হয়েছি কোরআনদের পরিচয় দিয়ে নবীর পুরা জিন্দিগির এক ঝলক কোরআনের পাতায় পাতায় কোরআন বলে দেয় কোরআন কখন বলে নবীর চেহারার উল্লেখ করে কোরআন বলে নবীর চুলের দিকে ইঙ্গিত করে কোরআন বলে নবীর সেনার দিকে ইঙ্গিত করে কোরআন বলে আয়ানেশ্বর হালেকাশের নবীর জিব্বার দিকে ইঙ্গিত করে পবিত্র কোরআন বলে লা লিচা নেতা জ্বালাবি নবীর চোখের দিকে ইঙ্গিত করে পবিত্র কোরআন বলে আস। এমন কি চরিত্র মাধুরীমা কেমন ছিল কোরআন বলে আলা ইঙ্গিত করে পবিত্র কোরআন বলে আবু বকরের দিকে ইঙ্গিত করে পবিত্র ইত করে পবিত্র কোরআন বলে রুহানা উমাই হুম হরতের আলীর দিকে ইঙ্গিত করে পবিত্র কোরআন বলে তারা হুম্যদ না অর্থাৎ আল্লাহ কোরআনের পাতায় পাতায় নবীর চেহারাটা নবীর পোশাকটা শুধু তাই নয় নবী কোন জামা গায়ে দিয়েছেন কোন কম্বল গায়ে দিয়েছেন কোরআন বলে চাদর গায়ে দিয়েছেন কোরআন বলেটা নবীর পোশাকটা নবীর নবীর চরিত্রটা নবীর চোখটা নবীর কানটা পুরা বিষয়টা কোরআনের পাতায় পাতায় আল্লাহ বর্ণনা করে যেন দুনিয়ার মানুষকে বলতে যাচ্ছেন হ্যাঁ দুনিয়ার মানুষ আদালতে সাক্ষী পেশ করা হয় সেই সাক্ষীর আজবলোসব তার বংশ পরিচয় জিজ্ঞেস করা হয় দেখে রাখো এই মোহাম্মদ আমি আল্লাহর সাক্ষী তাকে পরীক্ষা করো তার চেহারা পরীক্ষা করো তার কথা পরীক্ষা করো তার শৈশব পরীক্ষা তার কর্লোগান পরীক্ষা করো তার যৌবন পরীক্ষা করো তার পরীক্ষা করো তার বিছানা পরীক্ষা করো তার বদর পরীক্ষা করো তার অভুত পরীক্ষা করো তার খন্দ পরীক্ষা করো তার ডিভিশন পরীক্ষা করো তার ওমরকে পরীক্ষা করো তার উত্থানকে পরীক্ষা করো তাদের সব কিছু পরীক্ষা করে দেখবে দুটা বিশ্বে আমি আল্লাহর মতো দ্বিতীয় আল্লাহ নেই আমিন আমার প্রিয় সাক্ষী মোহাম্মদের মতো দ্বিতীয় কোন নবী নেই আল্লাহ এর মতো দ্বিতীয় কোন আল্লাহ আছে আমাদের নবীর মত দ্বিতীয় কোন নবী আমাদের নবীর মতো দ্বিতীয় কোন নবী রসুল তো ইমরু সারিফ ইসারাতাম সহ অনেক নবীরা ছিলেন কিন্তু সব নবীকে আল্লাহ রসুল ডিগ্রি দেন সব নবীকে রসুল্লাহ ডিগ্রি হলো কালিমুল্লাহ রসুল তারিমা হলো হজরত তারকালীম হলো ইসমাহ কারু কালিমার শেষে রসুল ডিগ্রি নাই কিন্তু আমাদের নবী রসুল ছিলাম ডিগ্রিও কি মর্যাদা দিয়েছেন আমাদের নবীর উপরে গাজিলকৃত গ্রন্থের নাম করার না এই কোরআন ছাড়া আরো বড় বড় যখন নাজিল হবার সময় হলো আল্লাহ আমি তোমাকে আমার কালাম দেব তোমাকে আমি আমার কিতাব দেব শর্ত হলো তুমি পরিবার থেকে দূরে সরে যাও তুমি তোমার সমাজ থেকে দূরে সরে যাও তুমি তোমার এবারও খানায় বসে যাও কোথায় বসে পরিবার ছেড়ে দাও তোমার সমাজকে ছেড়ে দাও মানুষের সাথে কথা বলা বন্ধ করে দাও তুমি ওই দূরে জঙ্গলের পাশে পাহাড়ের উপরে তুর পাহাড়ে গিয়ে সল্লির দিন সিল্লা করো তাহলে কিতাব পাবে তাহলে কি পাবে হরতের দাউদ আলী সালসালামকে আল্লাহ সবুর কিতাব দিয়েছেন তবে শর্ত দিয়েছেন মানুষের সাথে কথা বলতে পারবে না মানুষের সাথে মিশতে পারবে না পরিবারের কাছে যেতে পারবে না সমাজ ছেড়ে দিতে হবে রাষ্ট্র ছেড়ে দিতে হবে সবকিছু ছেড়ে দিয়ে যদি তুমি এবানায় বসে যাও তাহলে আল্লাহর কিতাব পাবেন এবার কায়না রসুল্লাহর ডিগ্রি প্রাপ্ত আল্লাহর সাক্ষী মোহাম্মদ রসুল্লাহরের কামাল দেখেন যখন আল্লাহর আলমিন নবীকে কিতাব দিতে চাই কোরআন দিতে চাইলেন আল্লাহ একথা বলেন ঢুকেছেন তো আল্লাহ কোরআন শেখারে পাঠিয়েছেন নবী বাজারে গিয়েছেন তো আল্লাহ কোরআন বাজারে পাঠিয়েছেন নবী গলিতে হাঁটতেছেন তো আল্লাহ কোরআন গলিতে পাঠাইছেন নবী ঘরে বসে আছেন তো আল্লাহ কোরআন ঘরে পাঠিয়েছেন নবী পাহাড়ে উঠেছেন তো আল্লাহ কোরআন পাহাড়ে পাঠিয়েছেন রবি জেহারে যান নবী বোধরে তো আল্লাহর কোরআন বদলে রবি উহদে তো আল্লাহর কোরআন উহুদে রবি ঘুরাইলে তো আল্লাহর কোরআন হাইলে নবী খন্দে তো আল্লাহর কোরআন খন্দে নবী খায় বলে তো আল্লাহর কোরআন খায় বলে নবী মক্কায় তু কোরআন মক্কায় নবী ঘরে তু কোরআন ঘরে নবী বাজারে তু কোরআন বাজারে অর্থাৎ আমাদের নবী আম্মাদান বিছানায় সোয়াছেন আল্লা কোরআনটা আল্লাহ বরং নবী যেখানে গিয়েছেন আল্লাহ কোরআনটা সেখানে পাঠাই আলহামদুলিল্লাহ এই হলো আলামতের সাক্ষী আরো চাক্ষু সাক্ষীর পার্থক্য শুধু তাই আল্লাহর আলমিন আমাদের ঘরের ক্ষেত্রে আল্লাহ কুলামী বলেছেন এই মক্কা এমন এক ঘর যে ঘরটা अरे भाई इपोरेविर जो पृथ्वी सूचना लग्ने जो शेष